বাংলা মানবতা সমাধান আসসালামুকুমতি আলহামদুলিল্লাহ ওলাফিল্মাদ সারা বিশ্বের পিএস টিভির সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে রিয়াদুস আলহীন থেকে এখলাসের অধ্যায় আলোচনা করছিলাম দরস পেশ করছিলাম পূর্বের দর্শ যে বিষয়ে আলোচনা করেছি কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি যে হাদিসগুলির প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের বাহ্যিক কোনো জিনিস দেখেন না আমাদের যেটা দেখেন সেটা হলো আমাদের নিয়তের দিকে দেখেন ইন্নাম আল আমলু বিনিয়াত এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি আর এরপরে আরও চারটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি পঞ্চম নম্বর হাদিস যেখান থেকে আজকের আলোচনা শুরু হবে হাদিসটি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি নিয়ে এসেছেন আনাস রাজিয়াল্লাহ হতে তিনি বলেন আল্লাহ নবী সালাম বলেছেন যে আমরা যখন তাবুক যুদ্ধ থেকে যখন আমরা ফিরে আসতেছিলাম তখন আল্লাহ নবী সালাম আমাদেরকে বললেন যে কিছু মানুষ মদিনায় এমন রয়ে গেছে যে আমরা যতগুলি গিরিপথ এবং উপত্যকা ওয়াদি আমরা অতিক্রম করছি কেন জেহাদের জন্য তবে ওই সমস্ত মানুষগুলি আমাদের স্বভাবের সাথে তারা শরিক আছে কারণ তারা ওজোর বশত ওজোরের কারণে তারা আমাদের সাথে জেহাদে আসতে পারে নাই তাহলে শরীয়তের বিধান অনুযায়ী কোন ওজোরের কারণে যদি কোনো ব্যক্তি কোনো কাজ না করতে পারে তাহলে সেই কাজ ওজোরের পূর্বে যেহেতু সে যদি নিয়মিত করত। তাহলে ওজোরের কারণে ছেড়ে দেওয়ার পরেও সেই ব্যক্তি পরিপূর্ণ সবাবের অধিকার হবে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে একজন ব্যক্তি নিয়মিত তাহাজ্যত সলাত আদায় করেন কিন্তু কোন দিন তার চোখ খোলে নাই কালাম আন সালাহিন তিন শ্রেণীর ব্যক্তির দোষ পাক লেখেন না তার ভিতর নাইম ব্যক্তি যতক্ষণ সে জাগ্রত না হবে পর্যন্ত তার উপর প্রয়োগ হয় না তাহলে ঘুম চলে এসেছে চোখ খোলে নেই বিধাই ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে তার অন্তরে আফসোস হচ্ছে হায় রে আমি তো প্রত্যেকদিন সলাত আদায় করি কিন্তু আজকে উঠতে পারলাম না তো তার সৎ কাজের নিয়তের কারণে এবং আবুহুহু কানিদ আদিহা فوضعها عند رجل في المسجد فجئت فأخذتها فأتيته بها فقال والله ما إياك أردت فخاسمت إلى رسول الله صلى الله عليه وسلم فقال لك ما نويت يا زيد ولك ما أخذت يا معن رواه البخاري إمام بخاري رحمت الله عليه وني يا حديثة نشأت حديثة برونه كنت يزيد معنى بن يزيد মান বিন ইয়াজিদ উনি বলেছেন যে উনি এবং তার আব্বা এবং তার দাদা সকলে কি ছিলেন সাহাবি ছিলেন উনি বলছেন কান আবি আমার পিতা ইয়াজিদ উনি কিছু দিনার বের করলেন এবং সেই দিনারটি নিয়ে সদ্দাক বিহা ওই দিনারটি উনি সাদকা করতে চান কিছু দিনার কিছু পয়সা উনি সাদকা করতে চান তো এই উদ্দেশ্যে উনি ফাওয়াজ আহা ইন দারাজুল ইনফেল মসজিদে মসজিদে যেয়ে একজন ব্যক্তিকে সেই দিনারগুলি দিয়ে আসছে যে এই দিনারটা আমার পক্ষ থেকে তুমি কোনো গরিবকে সদকা করে দিও এখন যেই ব্যক্তির কাছে টাকাটা রেখে এসেছে তো ইজিদের ছেলেই মান এ যে ওই ব্যক্তির কাছ থেকে ওই টাকাটা নিয়ে আসছে ওই টাকাটা ওখান থেকে নিয়ে আসছে আমি গরিব মানুষ আমার টাকা দরকার আমাকে সদকা দেন তো ওই ব্যক্তি তাকে সৎকাটি দিয়ে দিয়েছে ফা জি টু আখা তুহা ফুহা বিহা বলছেন আমি ওই টাকাটি নিয়েছি নিয়ে আসার পর যখন আব্বা জান জানতে পারলেন যে মান অর্থাৎ এই ছেলেই ওই সদকার টাকা নিয়ে চলে আসছে তো তিনি ফকল তখন তিনি বলেন মা বলেন্লাহি কার পিতা বলছে আমি তো সৎকা করার জন্য টাকা সেখানে দিয়ে এসছি আমি তো তোমাকে দেওয়ার জন্য আমার ইচ্ছা ছিল না আমি তো কোনো অন্য গরিবকে দেওয়ার জন্য টাকাটা দিয়ে আসছি ফাখা সামুহু ইলা রসুল্লাহি সাল্লাহাম তো বিষয়টা তাদের কাছে একটু অস্পষ্ট এ সৎকার করলাম একটা গরিবকে দেওয়ার জন্য আর সেই টাকাটি আমার ছেলে নিয়ে আসছে তো বিষয়টা কেমন হলো এ বিষয়ে এই বিষয়টা স্পষ্ট জানার জন্য উভয় আল্লাহ নবী সাহা সালামের কাছে যেয়ে বললেন যে এই ঘটনা তো আল্লাহ নবী বললেন যে মাইন তুমি কেন নিয়েছ বলছে আমার প্রয়োজন আমার দরকার আমার কাছে অর্থ নেই টাকা নেই আর যার জন্য আমি নিয়েছি আল্লাহ আকবার আল্লাহ নবী সালাম বলছেন তুমি যদি সত্যি এটাকে গ্রহণ করে থাকো তাহলে তোমার জন্য সমস্যার কিছু নেই হাদিসটির এটা হলো অর্থ এর ব্যাখ্যা যেটা সেটা হলো এই যে পিতা যদি ধনী হয় আর সন্তান যদি গরিব হয় তাহলে পিতা তার জাকাতের টাকাও সন্তানকে দিতে পারবে কিন্তু পিতা গরিব সন্তান ধনী তাহলে সন্তানের দায়িত্ব পিতামাতার লালন পালন করা বিধায় তাকে জাকাত থেকে নয় মূল পকেট থেকে মা বাপকে খাওয়াতে হবে জাকাত দেওয়া যাবে না जख बड़े से लालन पालन कर दायित्व पितार नहीं पिता जदिधन सतान जदिना गरीब है तरहते पिताचा के जकत दीते हादीस दलिल पालम आकटा जिनिद अर्थात मान पिता से क्यों तर के देर उद्देश्य जकत से रेखे आसे नहीं क्यों हटात क्रमे देखा गलता सेलर हाथे चले गराम दलिल पेश करो व्यक्ति जकत दी गए एम एक्ति जकत दिएवर्ती गलत ओई व्यक्ति धनी से जकत नवारकदार ही नुसे से ता जकतर हकदार मनी दिए विधाय तर सब कमी होब हो देर हो दे। जकत আদায় হয়ে যাবে ওই ব্যক্তির দায়িত্ব যে সে তার হকদার ফকির মিসকির না হওয়ার পরেও কেন সেটা নিল এটা তার ব্যাপার এর গুণা তার হবে কিন্তু যে সাদকা করেছে তার হয়ে এই হাদিসটি প্রমাণ করে সেটা তার সন্তানকে দেওয়ার নিয়ত করে নাই সে করেছে সাদকা করার নিয়ত বিধায় সন্তানের হাতে গেলেও সাদার নিয়ত সে পরিপূর্ণ পাবে আচ্ছা এ জায়দ একই নিয়ত মুখে উচ্চারণ করেছিল না সে অন্তরে সংকল্প করেছে যে আমি জাকাত দিতে চাই এরপরে সপ্তম নম্বর হাদি সেটা সেটা সাদ সাদি আবি আকাশ রাজি আনহু উনি এমন একজন সাহাবি যে আল্লাহ নবী সাহা দশজন ব্যক্তিকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার ভিতরে ইনি একজন সাদ বিন আবি আকাস রাজি আল্লাহ ইনি বলেন যা আনি রসুর উল্লাহাম ইয়ুদুনি আমদা আল্লাহ নবী সালাম যখন হাজাতুল বেদা বিদাই হজ যখন করেছিলেন তো সেই মুহূর্তে সেই বৎসরেই আমি অসুস্থ হয়ে পড়েছি সাহিন বলে আমি কি হয়েছি অসুস্থ হয়ে পড়েছি তো আল্লাহ নবী সাহসালাম আমাকে দেখতে এসেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তাকে ইয়াদ করা অসুস্থ রুগীকে দেখতে যাওয়া শরীর থেকে কি এটা সন্ন্যত তো আল্লাহ নবী সাহসালাম তাকে দেখতে গেলেন মিন ওয়াজ ইস্টাদ দাবি সাদবিন আবি আকাস বলেন যে আমি অত্যন্ত কঠিন অসুস্থ আমি লিপ্ত হয়ে গেলাম যে অসুস্থতা আল্লাহ নবীসাল্লাম আমাকে দেখতে এসেছেন ফা কুলতু সাদমিন আবি আকাশ বললেন আমি আল্লাহ নবী সালামকে বললাম আপনি দেখছেন আমি কঠিন অসুস্থ লিপ্ত হয়ে গেছি আমি কত জটিল রোগে আক্রান্ত হয়ে গেছি আপনি তো অনুমান করছেন ও আনা তুললি এরপরে বলছেন হে আল্লাহ নবী সালাম जटिल रोगे आक्रांत होनेक अर्थिकारी से अनेक माल आर वारिस शुदुम्रेटी मे और वारिस नहीं तो आल्लाबीसम के बता सद्दाक सुलूसाई माल ही जोगुलि सम्पद आई समस्त सम्पदे दुई सुलूस दुई तृतीयांश अर्थात समस्त अर्थ के तीन भाग দুই ভাগ আমি যদি আল্লাহর রাস্তায় দান করে দেই তাহলে এটাকে আমি করতে পারবো কল আল্লাহ নবীসালাম বলছেন লা করা যাবে না আল্লাহন ইসলাম বলছেন করা যাবে না কুল্তু ফতরুয়ারসুল আল্লাহ উনি বলেন হে আল্লাহ আসালাম অর্ধেক মাল আমি সৎকা করে দেই সকল লা আল্লাহ নবী ইসলাম বলছেন না এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি বিরতির পরেই এই হাদিসের বাকি আলোচনা আপনাদের সামনে উপস্থিত করব আল্লাহ রব আলামিন আমাদেরকে যেন নেক আমল করার তৌফিক দান করেন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল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 দেখুন আগামী প্রজন্মকে তাদের মিশনে পথিকৃত প্রতি মঙ্গলবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে বিশ টিভি বাংলায়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 ইসলামিক শাসত। বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান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 তাহলে আমার সালাত আপনার সালাত হচ্ছে কিনা আফ্রিকা এক বড় বিভেদ দেখলেন না কি वहां भी আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব জানার জন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালাত পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রসুলিল্লা সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে সাদবিন আবি অকাস রাজি আল্লাহ তাল হাদিস আমরা আলোচনা করছিলাম সাদবিন বলছেন ফাসুল আল্লাহ আমি যদি এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ যদি আল্লাহ রাস্তায় দান করি এটা কি করতে পারবো কলা তিনি বলেন ওয়াসুলুস ওয়াসুলসুকির এক তৃতীয়াংশ এটাও তো অনেক এটাও তো অনেক আল্লাহ নবী বলেন সাদ তুমি তোমার যে ওয়ারিশ আছে এদেরকে সম্পত্তি ওয়ালা করে রেখে যাওয়া এদের কাছে সম্পদ রেখে যাওয়া এটা বেশি উত্তম এই কাজের চাইতে যে তুমি তাদেরকে গরিব অবস্থায় দুনিয়ায় ছেড়ে যাবে অর্থাৎ তোমার যে ওয়ারিস আছে এদেরকেই তুমি সচ্ছল অবস্থায় রেখে দুনিয়া থেকে চলে যাও অন্যথায় গরিব এবং ফকিরি বানিয়ে যে দুনিয়া থেকে চলে যাও ইয়া টাকা ফাফুন আন্নাস পরবর্তীতে তারা মানুষের কাছে যে হাত পাতবে এরপরে আল্লাহ বলছেন আল্লাহ নবী সাস বললেন সাদ দেখো তুমি যাকেই খরচ করনা কেন যার উপরেই তুমি খরচ করবে না কেন সেই খরচের পিছনে যদি তোমার উদ্দেশ্যে থাকে আল্লাহ সন্তুষ্ট তুমি যাকেই খরচ দাও যার পিছনেই খরচ করো যাকেই তুমি লালন পালন করো এর পিছনে তোমার উদ্দেশ্য দান করবেন হাত্তা মা তাজুফি ফিজো ইম্রো আতিক এমনকি তোমার স্ত্রীর মুখে যদি তুমি লোকমা তুলে দাও তুমি যে স্ত্রীকে তুমি ভারণ পোষণ করো তাকে যে তুমি খেতে দাও এর বিনিময়ে যদি তুমি আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা থাকে তাহলে এই মুখে সাবেতাম হে আল্লাহ নবীলাম আমি কি আমার সাহাবি আমার সাথীদের পিছিয়ে রয়ে যাব অর্থাৎ আমি কি এখানে থেকে যাব। কালা আল্লাহ নবী সালাম আমালান। আল্লা বলছেন তুমি যদি তোমার সাথীদের পিছনেও রয়ে যাও আর এর পরে যদি তুমি কোনো একটি ভালো কাজ করো আর এই কাজটা যদি তুমি আল্লাহর সন্তুষ্টর জন্য যদি তুমি করতে পারো তাহলে পরবর্তীতে ভালো কাজ করার কারণে আল্লাহর নিকটে তোমার মর্যাদা এবং তোমার দরাজাত আল্লাহ নিকটে আল্লাহ বৃদ্ধি করে দিবেন সোহান আল্লাহ এমন হতে পারে যে আল্লাহ তোমাকে পিছিয়ে রাখবে অর্থাৎ তোমার বয়সকে আল্লাহ তালা বাড়িয়ে দিবে এরপরে তুমি তোমার দ্বারা কিছু মানুষ উপকৃত হবে আর তোমার দ্বারা কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে এরপর আল্লাহ আল্লাহ আল্লা নাম তার জন্য দোয়া করেছেন এই যে যেহেতু সাদ বিন খাওলা তার মৃত্যু হয়েছে মক্কাতে অর্থাৎ সাহাব একরাম মক্কা ছেড়ে যখন হিজরত করে অন্য জায়গায় চলে গেছে তখন তারা এটা পছন্দ করছিলেন না যে আমাদের মৃত্যু আবার মক্কাতেই হোক কিন্তু আল্লাহ পাক যার মৃত্যু যেখানে লিখেছে সেখানে হবে তো এই দীর্ঘ হাদিস থেকে শিক্ষণীয় বিষয় যেটা আমরা জানতে পারলাম সেটা হলো এই যে সাহাদবিন আবি অক্কাস তালা তিনি একজন সাহাবি তারপরেও তিনি অসুস্থের সময় আল্লা নবী দেখতে গিয়েছেন তো হাদিস থেকে প্রমাণ পালাম যে রুগীকে দেখতে যাওয়া সন্ন্যত যখন দেখতে গেলেন যখন ওনাকে আয়াদত করতে গেলেন তখন সাদ বিন আবি অকাস আল্লাহ নবী সালাম কাছে মসলা জিজ্ঞাসা করলেন দান করার ক্ষেত্র সম্পর্কে তো এখান থেকে ওলামা একরাম যে দলিল নিয়েছেন বা আমরা যেটা দলিল নিতে পারি সেটা হলেই যে কারো যদি দিনের কোনো বিষয় অজ্ঞ থাকে কারো কোনো দিনের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকে না জানা থাকে ফস আলু আহ কুন তুমি যদি কোনো বিষয়ে না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞাসা করে নাও সাদবিলকাস আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন ওনাকে জিজ্ঞাসা করলেন যে আমি কতটুকু মালের আমি ওসিয়ত করতে পারি ওসিৎ বলতে মানুষ যখন মারা যায় তো মারা যাওয়ার পরে যে সম্পদটি রেখে যায় এই সম্পদ কারা পাবে এটা শরীয়ত আমাদেরকে নির্ধারিত করে দিয়েছে স্ত্রী এতটুকু পাবে সন্তান এতটুকু পাবে পিতামাতা এতটুকু পাবে ভাইয়ের এতটুকু পাবে তো সাদবিনলেন যে আমার একটা মেয়ে শুধু আছে আর অনেক অর্থ আমার কাছে আছে তো আমি এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ অর্ধেক পর্যন্ত মাল সৎকা করতে চেয়েছেন আল্লা নবী বলছেন না তুমি এমনটা করো এখান থেকে যে দলিল পাই সেটা হলো এই যে আল্লাহ আল্লাপাক যদি কাউকে ধনী বানাই তার ওয়ারিসদের মাঝেই এই সম্পদটি বন্টন হবে এটাই শরীয়তের বিধান হ্যাঁ সে যদি এর অতিরিক্ত ওয়ারিস করলিদ বানিয়ে দাও আমার হবে ওয়ারিসদের ক্ষেত্রে নয় ওয়ারিস সারা অন্যদের ক্ষেত্রে তো ওসিওত করতেই হবে এমনটা নয় সম্পদ যদি বেশি থাকে অনেক বেশি থাকে তাহলে ওসিয়ত করতে পারে আর যদি সম্পদ কম থাকে তাহলে ওসিওত না করে এই সম্পদ গুলি ওয়ারিসদের মাঝে বন্টন করা এটাই উত্তম বেশি তো আল্লাহ নবী সাসাম বললেন যে তুমি সবগুলি মাল আল্লা রাস্তায় খায়রাত করে দান করে এরপরে তোমার ওয়ারিসদেরকে ভিকারি অবস্থায় রেখে যাওয়া এটা উত্তম নয় আল্লাহ বলছেন आल्लापा बोन हे नबी सल्लाम मानुषा अपना जिज्ञासा कर दें तुम्हें खरच करो तुम मातरबीन जे तुम निकटतम आत्मय आर तुम्हारा कि करो खरस करो जकत टा दान खैर यार हकदार बेसि कारा যদি নিজের আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন যদি তারা গরিব মিসকিন থাকে তারা যদি মোখাফাকি হয় তাহলে আমি যদি আমারে এই জাকাত সৎকার টাকা নিকটতম আত্মীয়দের মাঝে যদি বন্টন করি তাহলে আমাদের দুটা নাকি হবে কেমন নেকি একটা নাকি হবে সৎকা করার আর আরেকটা নেই হবে আপন আত্মীয়জনের হক আদায় হয়ে যাবে আত্মীয় স্বজনের সঙ্গে সদ আচরণ শিলারাহমি করার এটার সবাব আল্লাহ পাক দিবেন তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় সেটা হলেই যে আমরা যা দান খয়াত করব। আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ হকদার হয় তাদের নিকটেই দান খয়রাত করা এটা বেশি উত্তম অষ্টম হাদিস হাদিসটি আবু হর্রাজ আল্লাহ আনহু হতে বর্ণিত কল তিনি বলেন কল আরাল্লামু আল্লাশ্চয় আল্লাহ তালা তোমাদের শরীরের দিকে দেখেন না কে মোটা কে পাতলা কে গোড়ো আর কে কালো কে শক্তিশালী কে কোন দেশের ইলা আজকুম তোমাদের শরীরের দিকে দেখেন না তোমার চেহারার দিকে না অন্তরের দিকে আল্লাহ তালা আমলের দিকে দেখেন তাহলে এই হাদিস যেহেতু অধ্যায় চলছে সমস্ত আমল কার জন্য করতে হবে আল্লাহ সন্তুষ্ট বিধায় এই আমলটা কবুল হওয়ার জন্য যে নিয়ত হবে সে নিয়তের স্থান কোথায় অন্তর এই জন্য অন্তরে যেটা আছে সেটা আল্লাহ দেখবে আল্লাহ আমার বাহ্যিক আমল আল্লাহ পাক দেখবেন না তাই আমাদের সকলের উচিত আমরা দিনের স্বার্থে যেই কাজগুলি আমরা সম্পাদন করব এই সকল কাজ যেন এর পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য হয় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করা এর পরের যে হাদিস নয় নম্বর হাদিস আবু মুসা আনহু তিনি বলেন আল্লাহ নবী সালামকে জিজ্ঞাসা করা হয়েছে কোনো ব্যক্তি সে ইউকআর লড়াই করে কেন সাজা আতান বাহাদুরি দেখার জন্য শক্তি মানুষের সামনে প্রকাশ করার জন্য ওয়ুকআল হ্যামি তান আর ব্যক্তি লড়াই করে কেন হামিত বংশকে রক্ষা করার জন্য করে সে লড়াই করে আর আরেকজন ব্যক্তি জেহাদ করে এবং লড়াই করে কেন মানুষকে দেখানোর জন্য বলছেন আল্লাহর রাস্তায় জেহাদ বলে গুন্য কোনটা হবে ঠিক আছে কোন জেহাদটা কোন লড়াইটাকে আল্লাহর রাস্তায় লড়াই জেহাদ বলে গুন্য হবে ফ্লা الله نبي صلى الله عليه وسلم تخون بولن من قاتل لتكونا كلمة الله هي العليا فهو في سبيل الله جبكتی لڑائي كربي من قتل كربي تار ادششوكي كلمة الله هي العليا اللار کلمة جانو اچوهاي بلندهاي اللار کلمة تاكي اچو كرا جنو جبكتی جهاد كربي لڑائي كربي اوی لڑائي تحب في سبيل الله بدهاي كي هو جدي شكتی دخانا বংশের জন্য দেশের জন্য এবং মানুষকে দেখানোর জন্য কেউ যদি লড়াই করে তাহলে সেই লড়াই জিহাদ বলে গণ্য হবে না তাহলে জেহাদের মতো এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত সেটাও আল্লাপাক ওই জেহাদের আমলকে দেখবেন না দেখবেন কি ইলা ইলাকুলোবিকম তার নিয়ত কি এটা দেখবেন তো এরকম প্রত্যেকটি আমলটি হলো নিয়তির উপর নির্ভরশীল বিধায় আমরা আমল করার পূর্বে আমাদের নেয়টাকে একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য এটা খালেজ করা দরকার এক অনিষ্টভাবে আল্লাহর এফাজতের উদ্দেশ্য সেটা করা দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদের নেয়টা যেন খালেজ করে দেন এবং আল্লাপাক যেন আমাদেরকে তার দিনের উপর আমল করার তৌফিক দান করেন আজকে এখানেই বাকি আলোচনা পরবর্তীতে আপনাদের সামনে আবার আসবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ও আখিরুদনা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 আপনার আপনার উ রোড বার্মিংহাম এক পাঁচ একটি এক এক তিন দুই তিন শূন্য এক আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের